সালাত সাজায়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া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 সমস্ত প্রশংসা যে আল্লাহ ফকরবুল আলমিন বন্দাদেরকে বিভিন্ন রকমের এবাদত বন্দীর আদেশ প্রদান করেছেন যাতে করে একই রকমের এবাদত করে বিরক্তি না আল্লাহফাক যেমন দিয়েছেন নামাজের ইবাদত তেমন দিয়েছেন রোজা সল্লাতের পরে শ্যামের ইবাদত তারপরে দিয়েছেন জাকা তার্তিক এবাদত দিয়েছেন কোরবানির ইবাদত হজের ইবাদত বহু প্রকারের আল্লাহফাক রবুল আলমিন এবাদত বন্দীর আদেশ প্রদান করেছেন যার একটি ইবাদত হচ্ছে কোরবানি করা যেহেতু মৌসুম কোরবানির সেই জন্য আজকে কোরবানি সম্পর্কে কিছু কথা আলোচনা করব যা আমাদের জানা আর প্রয়োজন রয়েছে अल्लाह फकरबुल आलम दीनर एलिम हासिल कर फरज कर जो जी क्या शुरू करब आगे सेलिम हासिल करा फरजानी कथा कुरबानी भाषा उर्दू भाषा बांगला भाषा कुरबानी आरबी भाषा कुरबानी नयी और शब्द की कुरबानी शब्द व्यवहार है ना अर्थे कुरबानी के आरबी भाषा उदहिया बला है ईदर नाम हों ईदल अबहा ইদুল আজহা ইদুল উল জোহা নয় কারণ কিছু ক্যালেন্ডার আছে আমরা নাস্তা করি আটটা থেকে দশটা এগারোটা পর্যন্ত এই সময়টা দোহা এ যেন চাষের নামাজকে চার্জার্সি ভাষা চলাফুদ্দোহা বলা হয় আরবি ভাষা এই সময়ের নামাজ আর ইদুল আজহা মানে আল্লাহর আল্লাহ ফকরুল এই কোরবানির কথা উল্লেখ করেছেন সুরা একে অবসরে আল্লাহ ফকরুল আলমিন কোরবানির কথা উল্লেখ করেছেন ফসল্লি রব্বে ফসলি রব্বে আল্লাহ বলছেন যে সুতরাং হে নবী সালে করবাই করবরুল আলমিনের যেই জবাই করে নৈকট্য লাভ করা হয় আই তার কথা এখানে উল্লেখ করা হয়েছে রবের জন্যই নামাজ করো এবং রবের জন্যই কোরবানি করো তাহলে এই আয়ার দ্বারা প্রমাণিত হয় যেমন নামাজ পড়তে হবে সলা তাদের করতে হবে একমাত্র আল্লাহর জন্য কারোর জন্য আমরা নামাজ পড়ি না পড়ি কারোর জন্য নামাজ পড়ি না ঠিক তেমন নামাজের ভিতরে যে এবাদতগুলি রয়েছে বিভিন্ন এবাদত রয়েছে নামাজের মধ্যে সেগুলিও আল্লাহর জন্য করতে হবে পুরো নামাজটা যদি আল্লাহর জন্য হয় তো নামাজের মধ্যে একটি এবাদত হচ্ছে শেষ করা শেষদা কাকি করতে হবে একমাত্র আল্লাহকে না কবর মাজারকে শেষদা করা যাবে কখনো করা যাবে না যেমন নামাজ পড়া আল্লাহ ছাড়া অন্যের জন্য বড় শির ঠিক তেমন নামাজের একটা অংশ শেষ না আল্লাহ ছাড়া অন্যকে করা আল্লাপের কাছে করতে হবে কেউ যদি দুয়া মাঝখান থেকে দুয়াটা আল্লাহ আল্লাহ করে কাছেও করে আর অন্যের কাছেও করে তাহলে সে মুশরে খেয়ে গেল সিরিপ করলো আল্লা ছাড়া অন্যকে যদি কেউ ডাকে আহ্বান করে তাহলে এইরকমই নামাজের মধ্যে রয়েছে রুকু কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য ঝুঁকে তাহলে সে করল যেমন নামাজ জন্য পড়তে হবে ঠিক তেমনই জবাই আল্লাহ ফাকর্বলমিনের নামে করতে হবে আল্লাহের নয়ের উদ্দেশ্যে আল্লাহর ওয়ান হার এবং রবির জন্যই জবাই করো রবের জন্যই কোরবানি করো তো আল্লাহ ফাকর্বুল আলম এখানে কোরবানির কথা উল্লেখ করেছেন কোরবানি যে বা জবাই করা যে এবাদত জবাই করা এবাদত এই জন্য মুশরেকেরা তাদের দেবী দেবতার জন্য জবাই করে থাকে মুশরেকেরা কবর মাজার উদ্দেশ্যে জবাই করে থাকে আর মমিন যারা মাহির যারা আল্লাহর একত্রে বিশ্বাসী একত্রের বাস্তবায়নকারী তারা একমত আল্লাহর জন্য জবাই করে থাকে আল্লাহর নামে জবাই করে থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করে থাকে পক্ষান্তরে যারা মস্মিক অন্যকে সন্তুষ্ট করার জন্য যে আমার পীর বাবা কারো পীর বাবা সন্তুষ্ট হবে কারো দেবী দেবতা সন্তুষ্ট হবে কারো জিন শয়তান সন্তুষ্ট হবে কারণ জিন শয়তান তাকে পরিশান করছে সেই জন্য জবাই করতে হবে সাদা আহ সাদা মোরগ জবাই করতে হবে অথবা কালো খাসি জবাই করতে হবে অমুক জায়গায় জবাই করে আহ রক্ত গোস্ত দাফন করে আসতে হবে ইত্যাদি এইসব রয়েছে এই জন্যই রয়েছে ডাল্লা ছাড়া অন্যকে এই জবাইয়ের মাধ্যমে তারা সন্তুষ্ট করতে চায় कुरबान दिगे आशी सर कुरबानी अल्लाह फकरबुल आलमीर विशेष गुरुत्वपूर्ण इबात जार कथा अल्लाह कुरानी करीब उल्लेख करत प्रत्येक जे छो एक आल्ला उल्लेख कर যেমন শ্যামের গুরুত্ব রোজার গুরুত্ব সম্পর্কে আমরা জানতে গিয়ে আল্লাপা কি বলেছেন রোজাকে ফরজ করা হয়েছিল তেমনই আল্লাপা সম্পর্কে বলছেন সুরাহ আয় নম্বর চৌত্রিশ জালনা মানসাকা প্রত্যেক উম্মাতের জন্য প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান কোরবানীর ইতিহাস চোদ্দশো বছরের শুধু ইতিহাস নাই তার আগে কোরবানি হয়েছে কোরবানি হয়েছে ইব্রাহিম খালি আলিহ সালাতাম কোরবানি হয়েছে তার আগে আদম আলী সালাম প্রথম মানুষ তার ছেলেদের তারা কুরবানি আল্লাহর জন্য পেশ করেছেন আল্লাহাপুর আল্লাপা বলছেন আল্লা মনসাকা প্রত্যেক উম্মত কে আমি মনসাক অর্থাৎ কুরবানির বিধান দান করেছি কি উদ্দেশ্যে লিয়ালপুরাহে জাতি করি আল্লাহর নাম তারা স্মরণ করে তাহলে যখনই কোনো পশু জবাই করা যাবে আল্লাহর নাম স্মরণ করতে হবে অন্তর থেকে আল্লাহর নাম স্মরণ করতে হবে একমাত্র আল্লাহর জন্য করতে হবে আর জবানেও বলতে হবে ইসমিল্লাহে আল্লাহর নাম স্মরণ করা আর তার সাথে সাথে তাকে বীর পাঠ করা আল্লাহ আকবার বলতে হবে লিয়াজ কর উসমাল্লাহে যাতে করে তা আল্লাহর নাম উচ্চারণ করে উল্লেখ করি। যে পশু আল্লাহ যে কোন আল্লাহ হচ্ছে বাহিমাতুল আনাম হইতে হবে বাহি মাতুল আনাম একটু বাহিমা আর আনাম আনাম চতুষ্কে বলা হয় আল্লাপাক কোরআন করিমে নির্বোধ মানুষদেরকে যারা কান ও ভালো কথা শোনেন না चोख थे भलो कथा भलो ज देखे भलो मंदिर मध्य पार्थक्य करें अंत हृदय लायक कहना बहता दिए भलो कथा बुझार चेष्टा करना आल्लाका कल आन आम ततुष्प जंतु मत पहले अन मान चतुष्प जंतु और बहिमा जो लगे चतुष्प जंतुर मध्य बहिमा अर्थात जेगुली गृहपालित पशु আর দুধ ভাত খাওয়ায় তাহলে সে তো আর করব না হ্যাঁ তো নিজের স্ত্রী চাইতে বেশি আদর করে নিজের স্বামীর চাইতে বেশি আদর করে মহিলা জ্লাহ এই জীবন থেকে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পাক রেখেছেন শুধু আল্লাহর প্রতি ইমান নিয়ে আসার জন্য আসার জন্য কোরআনে করিমের বিধানের ওপর ইমান নিয়ে আসার জন্য না হলে আমার আপনার অবস্থা ওই রকম যেমন যাদেরকে পার্থিব জগতে উন্নত এক শ্রেণীর লোকেরা মনে করছে তাদের অবস্থা তো আল্লাহাক রবুল্লা আলমিন বাহিমাত নাম গৃহপালিত কসু যে বলেছেন নবী করিমসাল্লাম সেগুলিকে নির্ধারিত করে দিয়েছেন গৃহপালিত পশু মানে হচ্ছে বাস্তবে তিনি দেখিয়ে দিয়েছেন উঠ জবাই করেছেন কোরবানি করেছেন এবং গরু দম্বা, খাসি, বকরি মেষ ভেড়া ভেড়ি সবগুলি এতে সামিল এতে যে কয়েক শ্রেণীর রয়েছে সবগুলি ওতে সামিল আর সবগুলি এক শ্রেণীর গানাম গান বললে आ, सब गुली बकरी भेड़ा भेड़ी मेलबाओ सब सामिल गृहपालित पशुमेश महिष पा जाए देश महिष पावा उपमहदेशम गण महिषा एक गुरु सूतरा विशेषकर सब এলাকায় সব দেশে গরু করা নিষিদ্ধ মধ্যে বেশ কিছু গরু জবাই করা নিষিদ্ধ কারণ গরু হচ্ছে তাদের গোমাতা হ্যাঁ যে মাতার পূজা করে আবার ওর চামড়া দিয়ে জুতাও তৈরি করে মায়ের পূজাও করে আর মায়ের চামড়া দিয়ে জুতো তৈরি করে তো এই জন্য ওই সব প্রদেশগুলিতে নিষেধ আছে পশ্চিমবঙ্গে আলহামদুলিল্লাহ নিষেধ নেই কিন্তু কাশ্মীরে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা অধিকাংশ মুসলিম সেখানে গরু নিষেধ আছে উত্তরপ্রদেশে নিষেধ আছে তো ওরা মহিষ করতে পারে কারণ ওলামাইকাররা বলছেন যে মহিষা হচ্ছে না অমিনাল বাকার এক ধরনের গরু ধরে নেওয়া যেতে পারে সেটাও পালিত পশু অল্লাহ আলম আল্লাহ রাচীন সাতাইশ উল্লেখ করেছেন অতুলো আলিহিম নাবা ইবনাই আদম আক আল্লাহা বলছেন যে পড়ে শোনাও হে নবী সাল অতুলো মানে তেলাওত করে শোনাও পাঠ করে শোনাও তাদের কি নবা ইবনাই আদমিল হক আদম যখন তারা লাভ করলেন কোরবানির মাধ্যমে তার করা আমরা ওখান থেকে এসছে যে কুরবানের মাধ্যমে যেহেতু আল্লাহর নৈকট্য লাভ উদ্দেশ্য হয় আল্লাহর সান্নিধ্য উদ্দেশ্য হয় সেই জন্য এর নাম হচ্ছে কোরবানি কিন্তু আরবি ভাষায় যেই কোরবানি আমরা জবাই করি তার নাম কোরবানির নয় তার নাম হচ্ছে অধৈয়া হয়ে গেল যে তোর কুরবানি কবুল কবুল হইলো আমার হইল না আচ্ছা তোকে দেখবো হ্যাঁ কি করলো সে হুমকি দিল যে তোকে খুন করবো অবশ্যই তোকে হত্যা করবো তখন কি জবাব দিয়েছিলেন কালা ইনামায় মিনাল মুখিন দেখো আল্লাহ পাক যে কোনো এবাদতবন্দি সকলের কবুল করেন না কার কবুল করেন যেই ব্যক্তি সংযত আল্লাহ যে ব্যক্তি পাপ থেকে বাঁচতে চায় যার মনে পাপের কামনা বাসন নেই যে কুপ্রবৃত্তির অনুসরণ করে না তার কবুল করে আল্লাহাকের ভুল আলামী তুমিও যদি মুক্তিমদের অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহ কবুল করবেন তারপরে নসিহত করতে লাগলেন দেখো তুমি যদি আমাকে খুন করার চেষ্টা করো আমি কিছু করব। না লাইন বাসাত এলে তো লি আমাকে খুন করার জন্য তুমি যদি হাত সম্প্রসারিত কর হাত বাড়াও आदम आलिस्लम सेल कुरबानी कर इब्राहिम अली कुरबानी कल्लाफा करम्बर एक शुरू कर নিরানব্বই নম্বর আল্লাহ আল্লাহর মাজা তারা যখন দৌড়ঝাঁপ দিতে শুরু হইল ছেলে দৌড়াতে শিখলো তখন একদিন স্বপ্ন দেখলেন এবার রাহিম আলি সাল্লাম আমি আমার ছেলেকে জবাই করছি सब भूलोधी कथास्सा कहनी बक्तारा वर्णना करणना प्रथम सामने देख लें तुम्हार प्रिय वस्तु को कबुल जबई करो তারপরে ভাবলেন যে এ তো স্বপ্ন দেখছি তখন একশো ওট কুরবানি করলেন কোন এর আছে দুইশো করলেন সব ভুল কথা স্বপ্নে তিনি দেখলেন সরাসরি যে যেটা বলছেন আয়াতয়া বোনাইয়া স্বপ্ন দেখার পরে সকালবেলা বলছেন হে প্রিয় সন্তান ইনি আরাফিল মানাম স্পষ্ট আয়াত আমি স্বপ্নে দেখছি আন্নি আজবাহুকা যে আমি তোমাকে জবাই করছি বাস্তবে যেন তোমাকে জবাই করছি আর নবী রসুল কখনো শৈতানের পক্ষ থেকে স্বপ্ন দেখতে পারেন না এ তো আল্লাহর পক্ষ থেকে তাহলে তোমাকে করতেই এখন তোমার তোমার মতামত পেশ মত কি জন্য হয়তো না দিলে আমি এই আল্লাহ আদেশ পালন করব না কিন্তু দেখি ছেলের মতটা কি ছেলে কতটা আল্লাহর অনগত বান্ধা ছেলে কতটা নেক হয় আমার তালাইয়াবাতে হে প্রিয় আব্বা ইফাল মা তুমার যা আদেশ করা হয়েছে আপনি করে ফেলুন অবশ্যই আমাকে পাবেন ইনশা আল্লাহ আল্লাহ যদি চান মিনাসীন ধৈর্যশীল ধৈর্যশীল পাবেন কোরআনে করিম আল্লাহ কাকর্বুল আলম মিন কোরআন করিমে এই সুন্দর চিত্র কি ছেলের কোরবানি যেমন তেমন কথা নয় তুলে ধরেছেন এবং এই কোরবানিকে আল্লাহ এত ভালোবেসেছেন আমি এইভাবে সৎ কর্মশীলদেরকে আমি উত্তম প্রতিদান দিয়ে থাকি আর আল্লাপাকুল আলম সেই আয়াতগুলি একটি আয়তাদিভিন আদিম আমি ছাড়িয়ে নিলাম মুক্ত করে নিলাম ইসমাইল আলী সালামকে বেজহ মহানি দিয়ে জান্নাত থেকে আর ইসমাইল আলী আল্লাফাক আলমিন বাঁচিয়ে নিলেন ও তারক আলী ফিলাহরিনেসান আল্লাফা এক নম্বর একশো আট এসর সাফাতে বলছেন আমি এই বিধানের ওপর রেখেছি ও তারক না আলীহী ফিল অন্যদেরকে কিয়ামত পর্যমতকে এই বিধান দান করেছি কোরবানির বিধান দান করেছি তাহলে এই কোরবানি ইব্রাহিম খালিউল্লাহর সন্নত এবং এব্রাহিম খালিউল্লাহ আলী সাল্লা সাল্লামের সন্নত আমরা পালন করতাম না কারণ আগের দিনগুলি রোহিত হয়ে গেছে দিন ইসলাম দিয়ে যদি নবী করিম সাল্লা সাল্লাম তার সমর্থন না করতেন তা যদি দিনে ইসলামে না রাখতেন কোরআন হাদিসে না থাকত তো আল্লাহ ফখর কোরআন ইবা হাদিসে কোরবানির বিধান আনের কথা উল্লেখ করেছেন কোরবানির আলোচনার সাথে সাথে আরেকটি কথা বলবো যে কোরবানির দিন সবচাইতে মহান দিন কোরবানির দিন সবচেয়ে মহান দিন যেমন একটি সবচেয়ে এত সারা বিশ্বের সমস্ত মুসলিম ঈদের নামাজ পড়ে আর এতে বিশ্ব সম্মিলন হয় যে কোনো মুসলিম এমনকি নারীদেরকে বলা হয়েছে হাজির হব সেখানে আমার দেশের লোকেরা ওজ মহফিলে আর সংগঠন আর মিছিল নারীদেরকে হাজির করতে পারি আর যখন বলা হয় যে ঈদ উল ঈদ এই ইদুল ঈদ উল ফিতরে যে মহিলাদেরকে হাজির করা সন্নত নবী শাসন আদেশ করেছে হচ্ছে নানানা ফিতনা হবে ফিতনা হবে নবী শাসন সন্নত পালন করলে ফিতনা হয় কিন্তু মিছিল করলে ফিতনা হয় না ইসলামের নামে মিছিল নারীদেরকে রাস্তায় বের করলে তাতেও ফিতনা হয় না আর ইসলামী সংগঠন নামে আর চিল্লার নামে মহিলাদের বের করলে তাতেও ফিতনা হয় না আর তারপরে হ্যাঁ স্কুল কলেজে সহশিক্ষা তাতে ফিতনা হয় না আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদের জাতি সংশোধন করার তো দান করেন তো যে সারা পৃথিবীতে মুসলিমরা কত পশু জবাই করে এই দিনে আল্লাহ নৈকট লাভের জন্য এবং আল্লাহ নৈকূড় অত্যন্ত প্রিয় এবাদত এইবাদত সুতরাং এই দিনকে বলা হয়েছে সবচেয়ে মহান দিন বলা হয়েছে আর তারপরে বলা হয়েছে আইয়ামে দিনগুলিকে মহান দিনগুলিতে অবস্থান করেন একদিকে হাজিরা কোরবানি করছে আর হাজিরা মেনাতে অবস্থান করছে আর একদিকে আমরা ধরে কুরবানি করা সম্ভত এই বিষয়টি আরো স্পষ্ট করে বলি যে আমাদের দেশের একশ লোকেরা মাত্র তিন দিন কোরবানির কথা বলে 10 তারিখ এগারো বারো বাস কিন্তু সেই হাদিস দ্বারা প্রমাণিত যে কোরবানি নাহার এবং আইয়ামে তা শিক তাশরিক তাখ কয়দিন তিন দিন এগারো বারো তেরো তাহলে তিন দিন আইয় আর দশ তারিখ হচ্ছে দশ তারিখে কোরবানি করা একশটি উঠ কোরবানি করেছেন এতে তিনি বিলম্ব করে এগারো তারিখ কিছু করি বারোতে করি তেরোতে করি এরকম করেনি দশ তারিখে সবগুলি জবাই করে দিয়েছেন প্রায় তেষট্টি চৌষট্টিটা নিজ হাতে জবাই করেছেন আর বাকি ছত্রিশটার মতো এই দিনটি অত্যন্ত ফজিলতের দিন এই দিনে যেমন হাজির সাহেবদের বড় করণীয় রয়েছে আলহাজ আরাফা আরাফা অবস্থানের নাম হচ্ছে হজ ঠিক তেমন আমাদের করণীয় রয়েছে আমরা যদি হা হজে না যেতে পারি আমরা যদি আরাফাতে অবস্থান না হতে পারি আরাফাতে গিয়ে আল্লাহ নৈকট্য লাভ না করতে পারি আল্লাহ ওই সুযোগ সুবিধা না দেন অথবা হজ করে ফেলেছেন আপনি তাহলে আমাদের যেন প্রতি বছর নেকির রাস্তা এতে খোলা আছে জাতি করে হাজি সাহেবের আল্লাহর মেহমান তাদের সাদৃশ্যতা অবলম্বন করতে পারি কেউ যদি पुरोपुर नेक ना होते ने तो, तो नेक लोकर सकल सुरत भरा नेक लोक सदृश्यतावलम्बन करा नेक लोक अनुसरण कराओ नाज भलो लोक दे अनुसरण कराओ नाजन कवि ओहिबुस्ल हिनेलस्त मिन नेकोक देखबासी क्योंकि नेक अत नेक होते আল্লাহ আমাকে কোনদিন নেক বানিয়ে দিলেন সুতরাং নেক লোকদের সাদিলশ্বত অবলম্বন করা এই সব বিধান থেকে প্রমাণিত যা আমি যেতে পারছি না হজে অন্যরা গিয়েছে আমি বাড়িতে এবী করলাম তারা ওখানেই আল্লাহ পাকবুল আলমের কাছে আমি রোজার অবস্থায় রয়েছি এবং রোজার অবস্থায় দোয়া কবুল আমি দোয়া কবুল পূর্ব এফতারের বিশেষ করে দোয়া কবুল দিন আমি ওই সময়গুলিতে আল্লাপাকের কাছে দোয়া করবো নবী করিম সাল্লাহ আলিয়াল্লামকে আরাফার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আরাফা রোজার বিশেষ করে তখন তিনি বলেন যে সম্পর্কেল আমি আল্লাহ এক হাদিসের শব্দগুলি বিভিন্ন ভাবে রয়েছে কারণ অনেকে যারা হাদিস শুনছেন আমার কাছে কখনো শুনবেন কাবলাহু ও বাদাহু আর কোন হাদিসের যে সানাতাল ফেরাত যেটা আসছে সেই বছর পরে যে বছর আসছে রাহ মুসলিম সাহি মুসলিমের হাদিস আর এই আরফার দিন আল্লাহাক রব আল অত্যন্ত নিকটবর্তী হয়ে যান আরফা বাসিস আলাফাই জাহাজী সাহে থাকেন এবং তাদেরকে নিয়ে না। এমন জাতি সৃষ্টি করবেই, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে বিপর্যয় সৃষ্টি করবে বয়াসে আর রক্ত প্রবাহিত করে কোন করবে আর করেছে অনেকে করে ছাড় করছেও স্তাদের কথা বললাই হ্যাঁ কিন্তু আল্লাহ ফাকর আব্বুল আর দেখছেন ভালো আর মন্দ দুটো দিক আছে ভালো মন্দ দুটো দিক যদি থাকে ভালোর পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেটাকে গ্রহণ করা যাবে আল্লাহ ফাকর আব্বুল আর বলছেন আলাম আলম আল্লাহ আলমন আমি এমন কিছু জানি যা তোমরা জানো না তুমি তোমরা শুধু নেগেটিভ দিকটা জানছো এরা বিপর্য সৃষ্টি করবে এরা ফিতরাফাসাদ সৃষ্টি করবে এরা কলহ বিবাদ করবে এরা রক্ত প্রবাহিত করবে ইত্যাদি কিন্তু ভালো দিক এরা আরাফায় হয় হাজির হবে এরা ব্যতুল্লাহ করবে এরা রোজা রাখবে এরা আল্লাহরা এবাজবন্দি করবে এদের মধ্যে খারাপ গুণ আছে তারপর খারাপ গুণগুলিকে দমন করার চেষ্টা কুপৃত্তিকে দমন করে ভালো চরিত্রকে উন্নত করবে ভালো গুণ না এগুলো তো আল্লাহুল আলমিন বললেন যে আমি যা জানি তোমরা জানো না কোরবানির বিষয়ের দিকে আসা আরফার পরে আরফা রোজা রাখবেন কোন দিন আরাফা রোজা রাখবেন এই বছরে চোদ্দা আরাফার দিন রোজা সুতরাং আরাফার রোজা ওই দিন যেই দিন আরাফাতে হাজির সাহেবের অবস্থান করছেন যেখানে থাকুন না কেন প্রচার মাধ্যমে জানতে পারছেন মোবাইলে জানতে বললেন। যে হ্যাঁ আরফে হাজিরা সোমবার সোমবারে রোজা রাখবেন যদিও বাংলাদেশে আছেন যদিও ভারতে আছেন যদিও দুনিয়া যেখানে আছেন কারণ ভারত উপমহাদেশের লোকের একদিন পরে ঈদ করে সৌদি আরবের একদিন পরে ঈদ করে একদিন পরে তাদের নয় তারিখ হয় নয় তারিখ নবিসাল্লাম বলেন বলেছেন শাহি হাদিসে সাহেব মুসলিম আরফার দিন রোজা সুতরাং আরফার দিন রোজা রাখবেন আর একশ আলেমরা এরকম ফুতো দিছে না নয় তারিখে রোজা রাখবো আমরা নয় তারিখ রোজা রাখবো এই জন্য যদি আপনি এখতলাফ থেকে উর্ রোজা রাখেন বাংলাদেশে বা ভারতে নয় তারিখ হ্যাঁ মঙ্গলবারে সেই দিনের কারণ সেই দিনও ঈদ হচ্ছে না তাদের সেই দিন রোজা রাখেন আর তারপরের দিন ঈদ তাহলে আর এখতলাফ না যারা ফটো দিচ্ছে নয় রোজা আসছে এটাও ঠিক থাকলো আর আর সঠিক হচ্ছে এই ক্ষেত্রে ইতালাভ যখন হবে তো আমাদেরকে হাদিসেজ বা কোরআনের দিকে দেখতে হবে যে নবী সাল্লাই্লাম আর নয়না বলেছেন আরাফার দিন বলেছেন সুতরাং এইভাবে দুটো রোজা রাখেন অথবা তিনটি রোজা রাখেন নবী কেরি প্রত্যেক মাসে তিনটি রোজা রাখতেন আপনার হয়তো সেই অভ্যাস নেই প্রতি মাসে তিনটি রোজা রাখার আর যদি রাজ্যে সেই তিনটি রোজা তেরো চোদ্দ পনেরো হবে যদি এটি শূন্য যাই আমি বিজর রোজা মানে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তাঁদের কিন্তু যদি আপনি এটিকে রেখে নেন রবিবার এবছরে সোমবার মঙ্গলবার তাহলে হয়ে গেলাম বলছেন প্রত্যেক মাসে তিনটি রোজা রাজ যে ব্যক্তি রাখলো সে যেন সারা জীবন রোজা রাখলো কারণ তিন দশে তিরিশ তাহলে তিন রোজা রাখলে তিরিশের নাকি পেলো এই তিরিশ করে এগারো মাসে এইভাবে তিন দশে তিরিশ তিন দশে তিরিশ আর রমজান মাসে लगते लगते। गुर्बानी करा, गुर्बानी करा आ, आ, एक दल्प कि सामर्थवान जर का शक्ति सामर्थ्य आज কারণ এই ক্ষেত্রে যেহেতু অর্থের এবাদত এটি অর্থের এবাদত সেই জন্য শক্তি আর্থিক সচ্ছলতা আবশ্যক আর অধিকাংশ আমাদের নিকট কোরবানি হচ্ছে যেই ব্যক্তি শক্তি রাখে সামর্থ্য রাখে আর্থিক সচ্ছলতা আছে যদি কোরবানি না করে তাহলে গুণাগার হবে কোরবানি না করে গুণার গুণাগার হবে নব্বি কেরিম সাল্লা সাল্লাম বলেছেন যারা কোরবানি করতে পারবে অথচ কোরবানি করে না তারা যেন আমাদের সাথে ঈদ না পড়তে আসে আর কুরবানী নামী আল্লাহ রসুলাই দশ বছর ধরে ছিলেন হিজরত আসার পরে কত বছর থেকেছেন দশ বছর ইয়াহি আসারী দশ বছর প্রতি বছর কুরবানি করতেন প্রতি বছর একজন তাকে জিজ্ঞাসা করলেনা করা কি ফরজ দেখেন হাদিসে ওরান এবং হাদিসে এবং অধিকাংশের নিকট ওয়াজেব আর ফরোজে কোন পার্থক্য নাই আর ফরোজ মানে তিনি কথা বলেন না সন্ন্যত কারণ এই ফরোজ সুন্নত এইগুলি পরিভাষাগুলি ফকায়কের আমরা পরে নিয়ে এসেছেন সাহাবাইকান্দর জামানায় এটা ফরোজ অজেব সুতরাং এটাকে একবারে করতে হবে আর এটা সন্নত না করলেও চলে যেমন আজকালকার অধিকাংশ মুসলমান এটা হারাম সুতরাং বাঁচতেই হবে করা চলবে না এটা মকরু মানে হ্যাঁ করলেও চলে বরং করতে হবে আজকালকার ধারণা আর এই ক্ষেত্রে আমি দুটি উদাহরণ দিই অনেকবারই দিয়েছি দিতে হবে মনে আছে কি উদাহরণ দিই দাড়িকে দিয়েছে সুন্নত করে অচেব নাই অথচ ওয়াজেব দাঁড়িকে সুন্নত করে দিয়ে তার মানে কি করতে হবে মুন্ডন করতেই হবে কাটতে হবে সেভ করতে হবে খুব বেশি তাই দশ দিন শুধু কালকে এক লোক জিজ্ঞাসা জিজ্ঞেস করছে আশ্চর্য দিই যে হালকা করে দিচ্ছে এই ফোকাহাদের ফতুয়া নিয়ে ফোকাহে কেন বলেননি যে দাড়ি শুনলাম বরং তাদের যারা সত্যিকার অর্থে কোরআনে মহাদিসের আলোকে ফোকাহা তারা বলেছে কিন্তু এটা হচ্ছে সমাজের ছোট খাটোদের ফুটুয়া দাড়ি সুন্নত আর সুন্নত মানে সাফ করো মানে উদাহরণ দি আর মকরুর কি সেই কারণে ধূমপান ধূমপান বা জর্দা তামাক এই যারা বিড়িয়ে বেড়িয়ে জা তামাকালোক আর যারা পান খাওয়া লোক পান খাওয়া লোক ভদ্রলোক হুজুর জর্দা দিয়ে পান খায় হ্যাঁ তাই না जर्दा छा पान पानी खीना जो बीड़ी सीगारान करू मक्रू मान ख मान छाड़ो करियोना रखियो ना दकरू मान खमान मुसलिम अवस्था অথচ যদি ধৈরেও নেওয়া যায় কিছুক্ষণের জন্য যে সন্ন্য মানে পালন করতে হবে ধৈরে নেওয়া যায় মাকরু মানে ঘৃণীত যে আল্লাহ পাকের কাছে তার রসুলের কাছে ঘৃণী হয় তাহলে ঘৃণীত মানে কিন্তু হারাম এবং দাড়ি সন্নত নাই ফরোজ তো ইভিনে আমার আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন যে এই কোরবানি করা কি ওয়াজেব ফরোজ তিনি উত্তর দিচ্ছেন আর একটা করবো না এরকম না নবীলাম করেছেন করতো আমার আত্মা কম রসুল যা কিছু দিয়েছেন রসুল্লাম তা খেতে ভাগ করা আবার কোনটার গুরুত্ব বেশি দিলাম কোনটাই দিলাম না হ্যাঁ এটা না তখনকার মুসলিম মানে শুধু সাহাবে কেরাম আর তো তাবেই না তখন তখন তার আর অন্যরা আসেনি তাই না তখন তার সাফিমালিক আহমদ তো আর আসেনি ইমাম বুখারি তো আসেননি সুতরাং আলাদা আলাদা করে আদর্শ না হইতে পারে তাদের ভুল ভ্রান্তি হইতে পারে কিন্তু যখন পুরো একটা উন্মত নেবেন সাহাব এ কামদের আমাদের জন্য আদর্শ রসুল্লাহ আদা আলী আবার জিজ্ঞাসা করছে ওই লোক মানে বুঝলো না উত্তরে যে তিনি এভাবে বললেন যে রসুলা করেছেন আর মুসলিমরা কুরবানি করেছেন অমা তা তুমার ফাঁকুজু তালা আবু সাহা তেমিজি বলছেন যাহা যাহা হাসানুন শাহিদ ইহা হাসান এবং সাহিদ কুরবানি एक छागल और सतट सतट कीसर सतट गरुड़ उठ सम्पर्क दस भागे हादिस रही है दस भागर हादिस तिरिमिजी स्नान किताबी रही क्षेत्रे आज की शुन सुन शुने हादी आज सही हदीस और यह क्षेत्र दस जन शरिक होते सात जन होते दस जन होते আর বাকি সাত ভাগের গরুর ক্ষেত্রে সাত ভাগের হাতিস রয়েছে তো সাতটি এইভাবে বলি সাতটি ছাগল সমান একটি গরু সাতটি ছাগল সমান একটি গরু অথবা একটি উঠ আর দশটি ছাগল সমান একটি উঠ আর এই একটি ছাগল অথবা একটি ভাগ আমাদের দেশের মানুষরা এই ফুতুয়াতি সকলেই প্রায় ভুল করে কারণ आम समुद्र भूल फतुआ दिए थकेतवादी फोकहर नाम उल्लेख कर दलिल हिसाब कथार लागे कथा बोझार चेषा कर दलिल तार लागे ना समर्थन करते हैं दल करते क्या कुरानी अथवा रसुल्लम हादिसुस्त लहु वाला আইম্মাই কথা যদি হয় তাহলে তার সমর্থনে দলিল পেশ করতে হবে সেটাকে দলিল হিসেবে যদি দলিল খুঁজে পান অথবা আমি বেঁচে থাকি তো জিজ্ঞাসা করবেন দলিল আর যদি না থাকে তো দলিল খুঁজবেন যদি খুঁজে না পান তো ছেড়ে দেবেন এটা হচ্ছে সরিয়ত এটা হচ্ছে সরিয়ত আইম্মাই তাই শিখিয়েছেন আমি আবু আনসারি রাজী রাজি আল্লাহ জিজ্ঞাসা করলাম আবু আবু আয়ুব আনসারি কে বলতে পারেন কে হ্যাঁ মদিনা আসলেন তখন বসেছিল ভাগ্যবান হয়েছিলেন তিনি প্রথম মেহমান পেয়েছিলেন তিনি রসুল্লা সাল্লামকে কেফা কানায় আল্লাহ রসুল্লাহাম জিজ্ঞাসা করলেন যে রসুল্লাহামের জামা নাই কুরবানি কেমন হইতো ना कि नियम में कुरबानी होती छागल कुरबानी करतो आन होर पक्ष पक्ष एक छागल जी ओ व्यक्तर पक्ष पक्ष मान शरियत भाषा और स्त्री मे बृद्ध बाबा मा थी तरक्ति सम्पद ना था इनकम ना तुम्हें सामिल करा क्योंकि माशाला देखा मा बिद्ध हलो कित प्रोपार्टी आन सम्पद आम जैसे दोकानपाट आज है इनकम सोर्स आज आलदा कर्मानी हवा उचित कारण तमाम स्त्री एक परिवार নয় ভাই একসাথে আছি আর নয় ভাইয়ের এখন বর্তমানে নয় ভাই ইনকাম করে বলবেন যে নয় ভাই আর প্রায় একটি ভাই বাকি আছে গো বা তাহলে কি বলবেন যে সবগুলি এক পরিবার এরকম বিষয় আঠারো শুধু আমরা বাংলা ভাষাভাষী জয়েন্ট ফ্যামিলিতে থাকতে অভ্যস্ত একসাথে পাঁচ ভাই মিলেমিশে খায় ও ইনকাম করে আছে ও ইনকাম করে নিয়ে আসছে দিচ্ছে বাবাকে দিচ্ছে মনে করে যে একটি ফ্যামিলি অথচ পাঁচ ভাই ইনকাম করছে 10 ভাই ইনকাম করছে না अपना प्रत्येक स्त्री मे एक कुरबानी करेंकल ठीक नई क्षेत्र घाटी कठोरता अवलम्बन कठोरता अवलम्बन भाग अथवा बकरी एक खी मान एकजे सत्य हमथा मध्यपन्था जैमिली थे सकले इनकाम प्रत्येक आलदा आलदा फैमिली कुरबानी दिन एक खासी है অথবা একটি দুম্বা হয় একটা ভাগা গরু হয় একটা ভাগ উ হয় তাহলে তার স্ত্রী তার ছেলে মেয়ে নিয়ে অলাম বলছেন মৃতকে যদি নেকি পৌঁছাতে চান মাইয়াকে নেকি পৌঁছাতে চান ওতে মাইয়াতে নিয়ত বাবা মারা গেছে মা মারা গেছে বা দাদা দাদি মারা গেছে তাদের আল্লাহ এই এতে তাদেরকেও নেকি দিয়া এতে তাদেরকেও নেই দিও কিন্তু শুধু শুধু নামে কোরবানি করার কোনো হাদিস নেই ভালো করে শুনে রাখেন কারণ আমার দেশের অধিকাংশ লোকেরা নিজে কোরবানি করুক আর না করুক বাবার এগুলি কোরআন হাদিস থেকে আসলে অজ্ঞতা আর এই ভুল ফতুয়ার ভিত্তিতে এগুলি হচ্ছে মৃতের নামে কোরবানি করছে আর গোস্তু খাচ্ছে বাবু তার ছেলেমেয়েরি মৃতকে নি পৌঁছাবে নিজেরা গোস্ত খেয়ে আশ্চর্য কথা প্রথম কথা কুরবানি নামে একটা গোটা কুরবানি মানে একটা খাসি অথবা একটা ভাগ কুরবানি পুরোটাই মাইয়াতের নামে করলেন এর কোনো প্রমাণ হাদিসে নেই দুই নম্বর কথা ওলামারা এই ক্ষেত্রে ফতুয়াই বলেছেন যে যেহেতু এটি আর্থিক এবাদত আর বলেন যে আল্লাহ এই দুই রেখার নামাজের নাকি আমার মৃত বাবাকে পৌঁছে দিয়ে না দৈহিক বাদল আল্লাহ আমি দশ পারা কোরআন পড়লাম দৈহিক বাদত আল্লাহ এই পাড়া কোরআনটা অমুককে বক্সে এই তরিকাগুলি সুন্নতি তরিকা নয় খেলাফ তরিকা তো এটা এই আলোচনা সব বলে ভাষা ইশালে সব আরবি ভাষা আর সব রেশানি হচ্ছে মানে ইসাল পৌঁছানো তো এই এর ওপরে আলোচনার প্রয়োজন আছে আলাদা আলোচনা করা হবে সময় হয়তো চলে যাচ্ছে তো বলছিলাম যে কোরবানি মাইয়েতের নামে যদি আলাদা করে করতে হয় তো এক ধরনের অলমারা বলছেন যেহেতু হাতি সেনে সে করা চলবে না আর এক সমস্ত গরিব মিসকিনের মাঝে বন্টন করিয়ে দিতে হবে সাদকা করিয়ে দিতে হবে কারণ সাদকা মাধ্যমে মাইত কে নিকে পৌঁছানো যেতে পারে আপনার কোরবানি সাদকা মাইয়তের নামে কোরবানি করেছেন এক ভাগ পুরোটা ভাগ নেন আর গরিব মিসকিনকে দান করে দেন বন্টন করে দেন তো বলছেন আবু আইব আনসারী রাজি আল্লাহ বলছেন যে কান আর রাজি আমাদের যুগে একজন লোক কোরবানি করতো বিশ্বাস আনহো একটি বকরি আনহো তার পক্ষ থেকে ওয়ান আহলে এবং নিজ পরিবারের পক্ষ থেকে ছাগল একটি নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের যথেষ্ট ফাইয়া করলু না নিজেও খেতোয়ুত এমন অন্যদেরকেও খাওয়াতা করলু না নিজেও খেত আর অন্যদেরকেও খাওয়াতো তাহলে কোরবানির গোষ্ঠী সম্পর্কে কি করতে হবে নিজে খেতে হবে অন্যদেরকে কাকে খাওয়াইতে হবে দুই শ্রেণীর লোককে খাওয়াইতে হবে দুই শ্রেণীর লোককে খাওয়াইতে হবে নিজে খেতে হবে এক হয়ে গেল আর খাওয়াইতে হবে যাদেরকে তারা দুই শ্রেণীর লোক এক হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মেহমান মুসলিম ভাই অথচ সচ্ছল হয়তো অসুবিধা নেই আর আরেক ধরনের লোক হচ্ছে যারা গরিব ফাকুলু মিনহা ওয়া তেমন ফাকির সুরা হজের একা মানু মিনহা তোমরা কোরবানি এবং তোমরা খাওয়াও এই কোরবানি গোস্ত যারা অসহায় দরিদ্র এবং তোমরা খাওয়াও কানে এবং মওতারকে এই দুইটি শব্দের দুটি তফসিল এক দল যারা যা নিজের আছে তাই খায় ডাল ভাত কারো চাইতে একটি কোরবানি একটি খাসি অথবা গরুর একটা ভাগা অথবা উঠের একটা ভাগ একটা পরিবারের জন্য যথেষ্ট এর আরেকটি দলিল পেশ করি জেনে রাখো যে প্রত্যেক আলা আহলে বাইত মানে কি পরিবার আপনার পরিবার হচ্ছে পরিবার এবং নবীলাম আহ ছেলে মেয়েদেরকে বলছেন যে নবীল সকল আলা হাদিসটি নিয়ে দিমত আছে কিছু আলমারা হালকা জৈব দুর্বল বলেছেন এমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন হাসান উন এই হাদিসটি হাসান গারিব আল্লাহ হাসান বলেছেন হাসান গারিব মানে হাসান এবং তিনি যখন হাসান বলবেন অর্থাৎ করেছেন আর একটি হাদিস শোনায় আপনাদের আব্দুল্লাহ রোজি আল্লাহ আল আজহা নবীমের সাথে আমি ঈদ উল উপস্থিত হয়েছি বিল মোসাল্লা ঈদ গাহে ফালাম্মা খুদবা তহ যখন খুদবা সম্পূর্ণ হইলো ঈদের খুব আগে হয় না নামাজ আগে হয় নিজ হাতে এই জন্যই কোরবানি করা সন্ন্যত কোরবানির ক্ষেত্রে আমাদের দেশে আবার ব্রাহ্মণ্যবাদ আছে হম ব্রাহ্মণবাদ বুঝেন আর ব্রাহ্মণ আর পারেন কেউ হ্যাঁ বৈষ্ণ বৈষ্ণ আর শূদ্র সূদ্র যারা ডম মেথর চামার এই রাষ্ট্র আর আর তাদের একটা ধারণা আর বেদে এই দেওয়া হয়েছে যে তাদের ব্রহ্মা ব্রহ্মা সৃষ্টি করল ব্রহ্মা তার মুখমন্ডল থেকে সৃষ্টি করল ব্রাহ্মণদেরকে মুখমন্ডল থেকে যখন সৃষ্টি হয়েছে যারা রাজপুত রাজপুত বলা হয় জাতিকে এদেরকে তৈরি করলো ব্রহ্মা তৈরি বাহু থেকে আর বাহু মানে বল আছে এতে সুতরাং এরা আর্মি হবে দেশের সেনাবাহিনী হবে এরা আহ चाषी कृषक क्या खेत खामे शब्जी रान उछारी खेतम कर ए, खेत खामारूद्रो जरा डोम चामी ए तैरि करल पाय तला खेतमत कर मंदिर ढुकार बेदे आज शूद्र वेद नहीं तो काना गले क्या बेद सुनल कठोर शस्त्र कथा आदि मंदिर ढुकेा जो बेद शुने ता जदि बेद पढ़े बेद स्पर्श कर इत्यादि इत्यादि तो यह ब्राह्मण बद चल, चले सूफीबाधम পীরতন্ত্রের মাধ্যমে মুসলিম জাতি তো ব্রাহ্মণ বাদ ব্যক্তি পূজা যার ফলে হয়েছে কি কোরবানি করার ক্ষেত্রে আপনার কোরবানি আপনি করবেন না। করবে যা যা যা হুজুর কেনে আর হুজুর ব্যস্ত গোটা গ্রাম করে এই মাথা থেকে শুরু করেছে ওই মাথা পৌঁছিতে পৌঁছিতে বিকাল হয়ে যাবে কিন্তু কোরবানি জবাই হচ্ছে না কারণ হুজুর আসছে না ব্রাহ্মণ সাহেব আসছে না সব হ্যান শরীয়তের খেলাফ নভি করিম সাল্লা সাল্লাম একশো উঠে চৌষট্টি নিজের হাতে কোরবানি করা শুনলামা মহিলার নামে যদি কোরবানি হয় তাহলে কোরবানি না করে কারণ ওদের সাহসিকতা কম কোরবানি করতে গিয়ে রক্ত দিকে উপ যার ফলে দাঁড়িয়ে থাকবে জি শোন না দাঁড়িয়ে থাকবে যখন কোরবানি জবাব হবে পর্দা করে দাঁড়িয়ে থাকবে অথবা পর্দার আড়াল থেকে দেখবে যে আমার কোরবানিটা জবাই হচ্ছে বলছেন যে রসুল্লাহ সামনে দোম্বানি আসা নিজ হাতে জবাই করলেন এবং আমার যারা অভাবী কুরবানি করতে পারবে না তাদের পক্ষ থেকে সুহান কত রসুল্লাহ কে ভালোবাসতেন যে কিয়ামত পর্যন্ত এই কুরবানিতে ওই সব গরিবেরা যারা কুরবানি করতে পারেন না মুরুন আলহামদুলিল্লাহ এমন নবীর ওম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছেন যে যাকে আল্লাহ পাক বলেছেন আর তিনি এত দয়ালুতের অনেকে গরিব হবে যারা কোরবানি করতে পারবেন আমার যারাই কোরবানি করতে পারবেন আল্লাহ তাদের পক্ষ থেকে কুরবানি কবুল করিয়া তাদের পক্ষ থেকে যদি আল্লাহ কোরবানি কবুল করেন তা আপনার পরিবারের ছেলে মেয়ে পাঁচ ছেলে আছে আল্লাহ কবুল করবেন না শুধু এক নামী কুরবানি সোনাদের খেলাফ কাজ আপনি নেকিকে সংকুচিত করে দিচ্ছেন নেকির দ্বারকে আপনার ছেলে মেয়েদেরকে থেকে নেরুম রাখছেন অথবা নিজেকে আপনার নামে কিছু নেই নিজেকে করল না কার নামে আমি প্রতি বছর আমার বাবার নামে কোরবানি করি যে হালো তজ্ঞতা এতে আপনার বাবার যদি ব্যক্তিগত ইনকাম না থাকে বাবার নামে করে নিয়ত করেন যে আল্লাহ আমার বাবারই ছেলে মেয়ে আর আমি ইনকাম করে পাঠিয়েছি আমাদেরকেও এই নেকি তে সামিল করি আল্লাহ আপনাদের আমার মামা আবু পুরুদ্দা কুরবানি করেছিল কাবলা ঈদের আগে জানা ছিল না ঈদের আগে কোরবানি করে ফেলেছে এই তো মসলাম না জেনে কুরবানি করেছেন আমাদের দেশে জেনে কুরবানি করে ঈদের আগে কুরবানি করে এটা কেউ জানেন না মনে হয় গোসখা ছাগল এটা কুরবানি বকরি না কুরবানি ছাগল নাই ফাঁকাল তখন আল্লাহ রসুল আমার কাছে বকরি জাতির মাঝ শুধু বলা হয় তো বকরি জাতির যা আছে যা মানে যেটা এখনো বছর পুরা হয়নি তাহে বে হা ওয়ালা তাসাই তুমি এটা কোরবানি করো কারণ আর তোমার কাছে ধুল করে ঈদের আগে জবাই করে দিয়েছো ওয়ালা তাসলি গাই তোমার ছাড়া আর কারো জন্য এটা হবে না তাহলে খাসির ক্ষেত্রে বকরির ক্ষেত্রে এক বছর বয়স হইতে হবে অথবা দাঁতা হইতে হবে সবচেয়ে তো বেশি নিরাপদে দাঁতা হইতে হবে एक श्रेणी अलमाना तो दातर शर्त लागिए और बाड़ी जदि पोषा है एक बचर देखें दात ले दे है लेट हो गए क्योंकि एक बच्चों पूरा गे गत कुरानी आगे जन्म होता है तो हमें चल बकर क्षेत्र যে ব্যক্তি যে ব্যক্তি ঈদের নামাজের পরে জবাই করল ফা নসু কাহু তার কুরবানি পুরা হয়ে গেল আসাবা সন্ন্যাত মুসলিমিন আর মুসলিমদের আদর্শ সে পেয়ে গেল মুসলিমদের আদর্শ সেই ব্যক্তি পেয়ে গেল হাদিসটি সহি মুসলিম রয়েছে मेसर क्षेत्र भेड़ा भेड़ क्षेत्र भेड़ा भेड़ क्षेत्रपुष्ट हो जाए क्षेत्र अनुमति जै जा मिन छयस मेष है भेड़ा, है एक एक है भेड़ा भेड़ी है कुरबानी गरु क्षेत्र কত বয়স হইতে হবে উঠের ক্ষেত্রে পাঁচ বছরের উঁট না হলে ওট জবাই করা যাবে না আর সাধারণত দাঁত হয়তো ওই বয়সেই হয় সেই মুসলিমের একটি হাদিস রয়েছে কোরবানির পশুর বয়স সম্পর্কে যাবি আল্লাহ বর্ণনা করেছেন মসিনা সনাতন থেকে এই শব্দটি উৎপত্তি এই শব্দের উৎপত্তি হচ্ছে সনাতন থেকে সনাতন মানে বছর তাহলে ইল্লা মুসিননা মানে এক বছর এক বছর ওলা ছাড়া জবাই করবে না এই কিসের ক্ষেত্রে ছাগল বকরি সব ক্ষেত্রে ছয় সাত আট মাসের সেটা জবাই করতে পারো মুসলিম হাদিসটি মুসলিমের তাহলে মোসিন্না একদল ওলামারা বলছেন যে সানাতুন আর এইটাই হচ্ছে অধিকাংশ ওলামাদের ফতুয়া তবে আরেক দল আর শক্ত করেছেন আহ ভারত উপমহাদেশের বাংলাদেশের আহলেদসআরা এই দাঁতেরই ফতুয়া দিয়ে থাকে আহ সেটি আরো সতর্কতা সেটা হচ্ছে মুসিন্না মানে সিন্নুন থেকে মুস্তক মুসিনা শব্দটি সিন থেকে এর উৎপত্তি সিন্নুন মানে হচ্ছে দাঁত আসনান ওর জমাবহ বচন হচ্ছে আসনান দেখেন্টাল ক্লিনিক গুলিকে আসনান লিখে আছে তো লহিল্লা মোসিন্না মানে তোমরা দাঁতা ছাড়া জবাই করবে না আর সাধারণত এক বছর হলে দাঁত ছাগল বকরির হয়ে যায় ভেড়া ভেড়ির হয়ে যায় আর গরুর দুই বছর হলে দাঁত হয়ে যায় আর মুখের বছর হলে দাঁত হয়ে যায় সেই জন্য বয়সের কথা অধিকাংশ বলেছেন। কুরবানির ক্ষেত্রে যে সব পশুর কুর্বানি চলবে না ওই সম্পর্কে একটি হাদিস আর শোনাই বারাকে জিজ্ঞাসা করছেন তার কোনো তাবেই যে হাদিসনি আম্মান রসুল্লাহাম সব কোরবানী করতে নিষেধ করেছেন মিনাল আব্বাহি কুরবানি নিষেধ করেছেন সেগুলি বয়ান করেন কামা রসুল একদিন যদি আন্ধা হয় অন্ধ হয় বা কানা হয় একটা চোখ নেই আর স্পষ্ট বুঝা যাচ্ছে দাজজালকে কি বলা হয়েছে মানাস হচ্ছে আওরাওরা কানা আল বাই আওয়ার যার কানা হওয়া বা অন্ধ হওয়া স্পষ্ট হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে একটা চোখে দেখতে পাই চোখ একবার লেপে আছে অথবা চোখে বোঝা যাচ্ছে যে চোখে এর চোখে দেখতে পায় না আর জানতে পারছেন তাহলে সেটা কোরবানিতে যায় না ওয়াল মারিজা আলবাইয় মারাত হা আর এত রুগ্ন অসুস্থ ক্ষীণ যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই খাসি বকরি অথবা গরু উট রোগা তাহলে সেটা চলবে না ওয়াল আর যা আলবাইয়নো দাল ও আর যদি এমন ল্যাংড়া হয় খোঁড়া হয় যে স্পষ্ট খুঁড়িয়ে খুঁড়িয়ে খাঁটছে বোঝা যাচ্ছে খোড়া হওয়াটা তাহলে আমাদের দেশে কিছু গুরু দেখা যায় যেগুলি খড়িয়ে হাঁটছে আল্লা কি আর এমন একবারে শুক্ন কাসিরা বলা হয় এমন শুক্ন শুকিয়ে গেছে যে যার মধ্যে কোনো গোস্তু নেই শরীরের গোস্তুগুলি এসে হাডির সাথে চামড়া হাডির সাথে যদি থাকে যদি শিং ভাঙা থাকে বা শিং না থাকে বললেন যে যদি কোনো কিছু তুমি যদি না পছন্দ করো যে সিং নেই সেজন্য আমি পছন্দ করি না তাহলে সেটা ছেড়ে দাও তুমি কারোর জন্য হারাম করিও না হারাম করিও না তাহলে সিং ভাঙা যদি শিং ভাঙা থাকে যাতে একবারে গোড়া থেকে পুরো উঠে যায়নি তাহলে অসুবিধা নেই একে একটু ভাঙা হয়তো আছে কিন্তু যদি পুরোপরি ভাঙা থাকে তাহলে করি না অথবা আপনি সতর্কতা অবলম্বন করেন না বিশ্বাস আল্লাম বলছেন যে তুমি অন্য ঈদের দিনে রোজা রাখা যাবে যাবে না ঈদুল আধা ঈদুল ফিতরের দিনে রোজা রাখা হারাম জাহেজ নাই আর আর কোন দিনে হ্যাঁ দুই দিন হয়ে গেল বছরে আর এই দিনগুলি খুশির দিন পানাহারের দিন আর আল্লাহর জিকির আজকারের দিন জিকির আজগার করো তাকে বীর পাঠ করো সুতরাং হাজা ঈদ আহ ইসলাম বলেছেন এই ঈদটি হচ্ছে আমাদের আহ ইসলাম মুসলিমদের ঈদের দিন খুশির দিন দিনগুলিতে পানাহার করবেশীকে রোজা রাখবে না একমাত্র আর কোরবানি করতে পারছে না হজে গিয়ে তিনটি রোজা মক্কায় রেখে আসতে হবে পরিকের আল্লাহ বলে সেই ব্যক্তি আইয় তাসীকে রোজা রাখতে পারবে এগারো বারো তেরো তারিখে পারবে কোরবানি দিয়ে রাখবে না একটি মশলা উল্লেখ করা জরুরি কারণ আজকাল একটা নতুন ফতুয়া উঠেছে যেটা চোদ্দশো বছরের ইতিহাসে না হানাকি আছে না শাহি মোঝাবে আছে না মালিকী মোঝাবে আছে না আমবেলি মোঝাবে আছে না এটি কোন ওই রকম বিশিষ্ট এমাম এমাম এরকম কোনো ফতোয়া দিচ্ছেন আজকাল কিছু নতুন নতুন মুফতিদা এই ধরনের ফতোয়া দিচ্ছে সুতরাং এই সম্পর্কে সতর্ক করা জরুরি তা হচ্ছে যে শুনেছেন হয়তো নতুন ফতুয়া যে গরুতে ভাগ চলবে না এটা সফরের মশলা ছিল আর বাড়িতে বসে গরুতে ভাগ ভাগ চলবে না উঁটে ভাগ চলবে না সব সফরের মশলা আমি অনেকবারই আমার বক্তব্য বলেছি যে কোনো এক মজাবে হক সীমিত নাই আপনি বলবেন যে না সাফি মজাহাবের সমস্ত ফতুয়াই এটা বলেন তা ভুল বলবেন আপনি হানাজি মজাহাবের ফেকার কেতাবে যা আছে সব ঠিক তাহলে ভুল কথা বললেন हामबेल मजबे जाते चार टोटा हक पा बेथ हक आई रकम बरल पावा बोला पवा मुश्किल आज সুতরাং যেখানে এই চার মজাহের কোন মজাহ এরকম ফতুয়া নেই যে গরুর ভাগ চলবে না এটা সফরের মশলা ছিল উঁটের ভাগ চলবে না এটা সফরের মশলা ছিল সুতরাং এই নতুন জিনিস নিয়ে আসার প্রয়োজন নেই আর এইরকম ইতিহাদের যোগ্যতা আজকালকার জামানায় তেমন হয়নি সুতরাং এত বড় মুজ তাহেদ হওয়ার কোন প্রয়োজন করে না দেখি হাতিস না এই ক্ষেত্রে যাবে রাজি আল্লাহন হোক বলছেন খারা জানা মা রসুল্লাহ আমি আল্লাহ আমরা আল্লাহ রসুল হজ হজেরা আমাদেরকে বললেন যে তোমরা উঠে এবং গরুতে শরী খাও কুল্লোসব আত্যেক জন আমাদের এক একটি উঁটে এক শরিক হলেন আদেশ করলেন নবীলাম সাহাবাই কেরামদেরকে নাম করলেন কুরবানি আর বললেন যে দেখো এটা সফর রহমা তোমার আবার বাড়িতে গিয়ে করিও না বলেছেন যখন নবী বলেননি সাহাবাই কেরামরা বলেননি তাহলে না এই ফতুয়া মনবাড়া ফতোয়া যেখানে নবিসাল খোলা রেখেছেন খোলা আছে যেমন ওই যে আবু গুরুদা আবু বুরুদা কি করেছিলেন ধাড়া ভেড়ি আছে মেষ আছে তখন তাকে কি বললেন নবিসাম যে এটা তুমি জবাই করো আর অন্য কারো পক্ষ থেকে হবেন ওয়ালাম তো আহাদিন বা বিভিন্ন শব্দ জেহাদিস তোমার তো নবিস খাস করেনি সুতরাং এইভাবে খাস করা নিজের পক্ষে থেকে খেয়াল খুশি ফতুয়া তিনি আব্বাস রাদি আল্লাহ তালা থেকে কুনামা রাসুরাফার আমরা সহি মানে আরো সূত্র রয়েছে সবগুলি সূত্র মিলালে সহি হাসান হাদিস যদি বিভিন্ন সূত্র থেকে আসে তাহলে সেটি হয়ে যাবে সাহি হয়ে যাবে এর আগে আপনাদের হাতে যারা রাত্রে ক্লাস করেন বলেছি এবং সেই জন্য কারো খাস করার কোনো অধিকার নেই এবং এতে অনেক লোক বিভ্রান্ত হচ্ছে অনেকে ছেড়ে দিয়েছে ভাগের আমার কাছে আমার টেলিফোর আছে বাংলাদেশ থেকে এতদিনটা আমরা ভাগের কুরবানি করতাম এবছর ছেড়ে দিয়েছি এই ফতুয়ার কারণ ভুল ফতুয়ার কারণ তো আল্লাহ ফাঁকের রব্বুল আহমদের সকলকে ইসলাম করার জন্য তৌফিক দান করেন এবং কোরআন হাদিস মুখ চলার জন্য তৌফিক দান করেন সোহান রব্বে সালাম আলম সাল একবার জিজ্ঞাসা করেছেন বোমাজিক ওর কুরবানির বিরান কি আমি তো মনে করি বেনামাজির ফরজ নফুল কিছুই কবুল হবে না আমার ব্যক্তিগত মত না যতটুকু কোরআন হাদিস পড়েছি তাতে বুঝতে পারছি যে বেনামাজির ফরজ নফল কবুল হবেন আল্লাহ ফাঁকে ইসলাম করেন আল্লাহ ফাঁকে তৌফিক দান করেন কোরবানির পশু যদি তার কাছে নিয়ন্ত্র পণ্য কি পেয়ে যাবে কারণ কোরবানির সে ছাগল একা করে দিলে ভাগ করার কোনো দরকার নেই গোটা পরিবার এবং যা আছে সবার হ্যাঁ प्रयोजन थको तक तेम भाव क्या कर, कर तीन भाग समान समान करते हैं जरूरी नावा शुद्ध आलमदे छात्र এবং আমাদের দেশে সাধারণত পরিবার কোরবানি করে তার একটা ভাগ সমাবে কোরবানি করার ক্ষেত্রে বিভিন্ন তৈরি লোকের আবিষ্কার করেছে যেমন বলছে যে একটা ভাগ কোরবানি থেকে নিয়ে নেয় তিন ভাগ করে এক ভাগ এক ভাগ জমা রাখলো তারপরে গ্রামের একটা সমাজ তৈরি করেছে দিয়ে হ্যাঁ হ্যাঁ মাতাপুরের আন্ডারে তারপরে ওটা জমা করে ফকির মিষ্কিনকে দান করে ওইভাবে দান করে যদি ভালো হয় দেখেন যে আমার লোকদের হাতে যাবে বিশ্বস্ত লোক আমানতের সাথে আর গরিব মিশনে দিবে কি দিবে না আপনি আপনার গোস্ত নিজে বিতরণ করেন এই যে মন্ডল মাতাবর সর্দার সিস্টেম আর তার কাছে খাল কুরবানি জমা করতে হবে গোস্ত জমা করতে হবে এটা কোনো শরীয়ত নাই এটা কোনো শরীয়ত না আপনি গরিব মিশনে পৌঁছিয়ে দেন না যারা কোরবানি করে তাদের বাসায় কেন যাবে সমান সমান বাড়িও পাঠাবে আর যারা কোরবানি করে তার বাড়ি টাকা না যাই জানি ভাই বল কোরবানির গোস্ত দেবে সে যেন টাকা ভাগ আমাদের মায় বলছেন কোরবানির গোস্ত দেবে গরিব যেন পঞ্চাশ টাকা করে কালেকশন পারিশ্রমিক হয়েছে পারিশ্রমিক নিজের পকেট থেকে দিতে হবে হাদিসের নিষেধ আছে ঋণ করে কোরবানি হবে কিন্তু কোন প্রয়োজন নেই হ্যাঁ ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করবে না কোন প্রয়োজন করে না আঁকি কে আলোচনা হয়ে গেছে আঁকি গরুতে নেই গরু উঠে কোনো ভাগা নেই আঁকি কেতে ছেলে হইলে দুটো খাসি দুটো ভেড়া ভিড়ি দুটো পুকুরি আর যদি মেয়ে একটি আছে আলোচনা গুলি শুনতে পারবেন গরু তো দিতে পারবো না আর খাসি তো দেবো না কুরবানি দেয় না গো না গোনাকার হবে যেই ব্যক্তি গরু কুরবানি দিতে পারবে না গরুর ভাগ দিতে পারবে না সেই ব্যক্তি খাসি দেবে সব উত্তম হচ্ছে উঠ তারপরে হচ্ছে গরু गोटा गोटा और तरह हाग एक भाग समान एक बकरी एक भाग गरु अथवा भाग उठ समान एक बकरी खासी छागल दुमबा जी कदम बसिरा जाए ना माँ बाबा हक रोस्तर कदम छुए सालामा हिंदू दे प्रथा माथा चुमन दा जथेष हिलना সন্ন্যতি কাজ করবেন আমাদের বাঙালি মানুষ ওই বিদ্যাতি কাজগুলি করবে কোরবানি যার বললাম তো কোরবানি যার সচ্ছলতা আছে আর কোরবানি হবে দোহার নামাজ দোহার পার্থক্য আছে এই ক্ষেত্রে দুটি মত আছে একদল বলছে দুটি আলাদা আলাদা সূর্য ওঠার পরে পরে যেটা আর আজ দোহা যেটা একটা রোদ্রের তাপ বেড়ে যাওয়ার পরে যে নামাজটা হবে সেটা দোহা আর একদল বলছে না দুটোই নামাজ একই নামাজ নাম শুধু আলাদা আলাদা ইসরাক সূর্য ওঠার পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত যে নামাজ পড়বেন সেটা দোহা ও ইসরাক এবং সাইকে বাজ রহমতুল্লাহ আলী এটাকে প্রাধান্য দিয়েছেন যে এক একই নামাজের দুটো নাম যেমন তারাবি কিয়ামুল্লা কিয়ম রমদান একই নামাজের কয়েকটি নাম তাহা যুদ্ধ সব একই নামাজের কয়েকটি নাম ওই রকমই আল্লাহ